অষ্টম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা ব্রহ্ম ও শক্তি অভেদ ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন গায়ত্রী ব্রহ্ম মন্ত্র একেবারে বিষয়বুদ্ধি না গেলে জ্ঞান হয় না কিন্তু কলিতে অন্নগত প্রাণ বিষয়বুদ্ধি যায় না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন এইসব বিষয় লয়ে সর্বদাই থাকে তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন কলিতে বেদমত চলে না যিনি ব্রহ্ম তিনিই শক্তি শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয় যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে দুটা আলাদা জিনিস নয় একই জিনিস শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন কেন নীতি নীতি করে বেড়াচ্ছ ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না কেবল বলা যায় অস্থিমাত্রম কে বলা রাম আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যা শক্তির, সেই চিৎ শক্তির ঐশ্বর্য সৃষ্টি পালন সংসার জীবজগৎ আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সব তার ঐশ্বর্য কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন हे राम तुम ही परब्रह्म और सीता तुम्हार शक्ति कंतु तुम्हारा दूजने अभेद जेमन सर्प और तार तीर्ज गति सपर मत गति भावते गई सपके भाते आर सपके भाले ही सपर मत गति भाते हैं दुग्ध भावलेधे वर्ण भावते हैं धवलत दूधर मत सदा অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয় জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয় আবার জলকে ভাবলেই জলের হিমশক্তিকে ভাবতে হয় এই শক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম আমি তুমি তুমি আমি যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সৌহম অর্থাৎ আমি সেই পরব্রহ্ম এ কথা ঠিক খাটে না জলেরই তরঙ্গ তরঙ্গের কিছু জল নয় যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো তুমি মা আমি তোমার সন্তান তুমি প্রভু আমি তোমার দাস ভাবি ভালো এই ভাব থেকে আবার সব ভাব আসে শান্ত সক্ষ প্রভৃতি মনিপ যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে আয় আমার কাছে বস তুইও যা আমিও তা কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায় মণিব রাগ করবে না অবতার লীলা এসব চিৎশক্তির ঐশ্বর্য যিনি ব্রহ্ম তিনি আবার রাম কৃষ্ণ শিব ঈশান হরি হর এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হা এক বই দুই কিছু নাই বেদেতে বলেছে ওং সচিদানন্দ ব্রহ্ম পুরাণে বলেছে ওং সচিদানন্দ কৃষ্ণ আবার তন্ত্রে বলেছে ওং সচিদানন্দ শিব সেই চিৎশক্তি মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে অধ্যাত্ম রামায়ণে আছে রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলেছে হে রাম তোমার ভুবনমোহিনী মায় মুগ্ধ করো না ঈশান মায়াটি কি? শ্রীরামকৃষ্ণ যা কিছু দেখছ শুনছ চিন্তা করছ সবই মায়া এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনী মায়ার আবরণ পান খাওয়া মাছ খাওয়া তামাক খাওয়া তেল মাথা এসব তাতে দোষ নাই সব শুধু ত্যাগ করলে কি হবে কামিনী কাঞ্চন ত্যাগই দরকার সেই ত্যাগই ত্যাগ গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তিলাভ করে মনে ত্যাগ করবে সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ মনে ত্যাগ দুই করবে কেশব সেনকে বলেছিলাম যে ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল সেই ঘরে বিকারি রোগী থাকলে কেমন করে ভালো হয় মাঝে মাঝে নির্জনে যেতে হয় একজন ভক্ত মহাশয় নববিধান রকম যেন ডাল খিচুরির মতো শ্রীরামকৃষ্ণ কেউ কেউ বলে আধুনিক আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আরেকটা একটা ঈশ্বর বলে নববিধান নূতন বিধান जेमन छा दर्शन आरदर्शन तेमी तबीजे भूल कित की सब ही होते ईशान प्रति बिल से चित शक्ति से महामाय চুর্িংশতি তত্ত্ব হয়ে রয়েছেন আমি ধ্যান করেছিলাম ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি রস্কে ম্যাথর মনকে বলল থাক শালা ওইখানে থাক মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব খোল মাত্র ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী এক শটচক্র সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ আমি ওদের দেখলাম লাহাদের বাড়িতে কালী পুজো হচ্ছে মার গলায় পৈতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে মার গলায় পৈতে কেন যার বাড়ির ঠাকুর তাকে সে বললে ভাই তুই মাকে ঠিক চিনেছিস কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন সেই চিৎশক্তির সেই মহামায়ার শরণাগত হতে হয় ঈশান আপনি কৃপা করুন শ্রীরামকৃষ্ণ সরলভাবে বল হে ঈশ্বর দেখা দাও আর কাঁদো আর বল হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো, আর ডুব দাও উপরে উপর ভাসলে বা সাতার দিলে কি রত্ন পাওয়া যায় ডুব দিতে হয় গুরুর কাছে সন্ধান নিতে হয় একজন বানলিঙ্গ শিব খুঁজতে ছিল আবার বলে দেয় অমুক নদীর ধারে যাও সেখানে একটি গাছ দেখবে সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে সেইখানে ডুব মারতে হবে তবে বাণলিঙ্গ শিব পাওয়া যাবে তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয় ঈশান আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হবে বিশ্বাস হলেই সব হয়ে গেল শুদ্র একলব্য মাটির দ্রোন তৈয়ার করে বনেতে বান শিক্ষা করেছিল মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে তাইতেই বান শিক্ষায় সিদ্ধ হল আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না ওদের চিন্তা দুপয়সা পাওয়ার জন্য আমি দেখেছি ব্রাহ্মণ সস্তয়ন করতে এসেছে চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে তা দেখছি অর্ধেক পাতা উল্টে যাবে সকলের হাস্য নিজের বধের জন্য একটি নরুণেই হয় পর্কে মার্তেই ঢাল তরোয়াল শাস্ত্রাদি নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই যদি বিবেক না থাকে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না শটশাস্ত্র পড়লেও কিছু হয় না নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাঁকে ডাকো তিনিই সব করে দেবেন ঈশান ভাটপাড়ায় পুরুষ্চরণ করিবার জন্য গঙ্গাকুলে আটচালা মাতিতেছিলেন এই কথা ঠাকুর শুনিয়াছেন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া ঈশানের প্রতি বলিলেন হ্যাগা ঘর কি তৈয়ার হয়েছে কি জানো ও কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোণে বনে কখনো মশারির ভিতর ধ্যান করে হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান হাজরা মহাশয় সুচিবায়ের ন্যায় আচার করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহাকে তাহাকে পড়িতে বারণ করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন আর দেখো বেশি আচার করো না একজন সাধুর বড় জলতৃষ্ণা পেয়েছে ভিস্তি জল নিয়ে যাচ্ছিল সাধুকে জল দিতে চাইলে সাধু বললে তোমার ডোল অর্থাৎ চামড়ার মোশক কি পরিষ্কার ভিস্তি বললে মহারাজ আমার ডোল খুব পরিষ্কার কিন্তু তোমার ডোলের ভিতর মল মূত্র অনেক রকম ময়লা আছে তাই বলছি আমার ডোল থেকে জল খাও এতে দোষ হবে না তোমার ডোল অর্থাৎ তোমার দেহে তোমার পেটে আর তার নামে বিশ্বাস করো তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন গয়া গঙ্গা আদি, কাশি কাঞ্চি কেবা চায় কালি কালি কালি বলে অজপা যদি ফুরায় ত্রিস বলে কালি পূজা সন্ধ্যা সে চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় দয় ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয় মদনেরই জাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় কালি নামের এত बा जान देेव महादेव जा श्रीरामकृष्ण ईशान खोचमो सन्देह था जिज्ञासा कर ईशान आज्ञा जाश्स श्रीरामकृष्ण ठीक विश्वर द्वारा ताक लाभ करा जा सब विश्वास कर ले আরও শীঘ্র হয় গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয় সব রকমের গাছ খেলে সে হুরহুর করে দুধ দেয় রাজকৃষ্ণ বারুর্যের ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হলো। দেখ এই ভেড়াতেই তোর দেখিস সে তাই বিশ্বাস করলে সর্বভূতে যে তিনিই আছেন গুরু ভক্তকে বলে দিচ্ছিলেন যে রামই ঘটঘট মে লেটা ভক্তের অমনি বিশ্বাস যখন একটা কুকুর রুটি মুখে করে পালাচ্ছে তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে রাম একটু দাঁড়াও রুটিতে ঘি মাখানো হয় নাই আচ্ছা কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো ওং কৃষ্ণ ওং রাম এই মন্ত্র উচ্চারণ করলে কটি সন্ধ্যার ফল হয় আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো বল কারুকে আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না আমার ওই রকম হয় মা দেখিয়ে দেন যে তিনি সব হয়ে রয়েছেন বাদ্যের পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে দেখি সঙ্গে একটি কুকুর আসছে তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান তাই তুমি যা বললে বিশ্বাসে সব মিলে ঈশান আমি কিন্তু গৃহে রয়েছি শ্রীরামকৃষ্ণ তাহলেই বা তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয় রামপ্রসাদ গান গেয়েছিল এই সংসার ধোঁকার টাটি তাকে একজন উত্তর দিছিল আরেকটি গানের ছলে এই সংসার মজার কুটি আমি খাইদাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার বা কিসে ছিল ত্রুটি से रेखे खेल दूधर कगे निर्जने गोपने साधन भजन ईश्वर लाभारे थे जनक राजा हवा जाए न कैम कर देखना कार्तिक गणेश लक्ष्मी सरस्वती सब ही रही किव कमस्थ कख राम राम नृत्य कर